الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وآصحابه وسلم تسليماً كثيراً الله سبحانه وتعالى إبراهيم عليه السلام كي إسحاق عليه السلام اردان شوشنباد دان كورتلين الله سبحانه وتعالى جني بوليسين وباشرناه بإسحاق نبيا من الصالحين امي تاكي شوشنباد ديته إسحاقير جنيتلين صالحين شاد قرمشل در مدهكتون نبي আলোসু একজন অন্যত্রী পুত্র সন্তানের ইসাহাক্তি আলীম ব্যক্তি হিসেবে এবং একই সাথে আলোসু মোহামতাল আরো বলছেন সলেহীন বা সৎ কর্মশীলদের একজন হচ্ছেন ইসাহাক আলাইস্লাম যিনি হচ্ছেন কানাতাবীয়াহ তিনি একজন নবী ইসাক আলা একজন সন্তান ছিল যার নাম তিনি আরেকটি নামে পরিচিত যে নামটিকে ইসরাকে তাওরাত হওয়ার পূর্বে ইসরা অর্থাৎ ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি বনী জন্য হালাল ছিল মুফাসিরগণ তারা এই আয়তের ব্যাখ্যায় বলেছেন ইসরায়েল এই নামের অর্থ হচ্ছে আব্দুল্লা আল্লাহ দাস সুতরাং যখনই আমরা বলছি বনি ইসরা এর মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে ইয়াকুব আলাহ ইসলামের সন্তান এবং তার বংশধরদেরকে বুঝানো হচ্ছে বনি ইসরা অর্থ ইয়াকুব আলাহ ইসলামের বংশধর এবং যখন আমরা বনি ইসরা বারোটি গোত্রের কথা আলোচনা করব তার মানে বুঝতে হবে ইয়াকুব আলাহিসামের বারো জন সন্তান এবং তাদের বংশধরদের কথা বলা হচ্ছে ইয়াকুবের ছিল বারোজন পুত্র সন্তান এবং বারো সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট ছিলেন ইউসুফ আল্লাহ ইসলাম যিনি ছিলেন আলহ মোহাম্মদ আল্লাহর একজন নবী কিছু আলেম তারা মতামত প্রকাশ করেছেন বাকি এগারো জন পুত্র সন্তান তারাও নবী ছিলেন এবং তারা তাদের মতের সপক্ষে যুক্তি দিতে গিয়ে এই আয়ের থেকে উল্লেখ করেছেন যেখানে আসু মহম্লা বলছেন وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশধরদের প্রতিবাদ বংশধরদের প্রতি এবং মুসা ইসা অনু নবীকে তাদের রবের পক্ষ থেকে যা দান করা হয়েছে সেগুলোর উপরে আমরা ইমান এনেছি আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারী এতে আল আসবাত শব্দের অর্থে আলেমগন তারা বলেছেন ইয়াকুব আল্লাহামের বারোজন পুত্রকে বোঝানো হয়েছে এর মাধ্যমে তারা দলিল পেশ করেন যুক্তি দেন তারা বলে থাকেন আলাহ ইসলামের বারোজন সন্তান তারা প্রত্যেকেই আল্লাহ নবী ছিলেন কিন্তু অন্যান্য আলেমরা তারা ভিন্নমত মত পোষণ করেছেন তারা বলেছেন আল আসবাদ বলতে ওই বারোজন সন্তানকে নয় বরং বারোটি গোত্রের কথা বোঝানো হয়েছে এবং আল্লাহ পরবর্তীতে আমরা দেখতে পাই অসংখ্য নবী রাসুলকে আল্লাহ মহামতাল্লাহ প্রেরণ করেছেন সেই বারোটি গোত্রের মধ্যে বন ইসরায়েলের বংশে আলোসু মহামতাল অসংখ্য নবীরকে পাঠিয়েছিলেন এবং তারা সবাই ছিলেন সেই বারোটি গোত্রের অন্তর্ভুক্ত কাদের আল আসবাত এই শব্দের সঠিক অর্থ হচ্ছে সেই গোত্রের পিতারা নয় অর্থাৎ ইয়াকুব আল্লাহ ইসলামের বারোজন সন্তান প্রত্যেকে নবী ছিলেন না বরং সম্পূর্ণ গোত্রকেই বোঝানো হয়েছে যাদের মধ্যে আলসু মহামতাল্লাহ পরবর্তীতে নবীর প্রেরণ করেছেন সেই কথাটি পুরানে উল্লেখ করা হয়েছে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 সুতরাং সঠিক কথা হচ্ছে ইয়াকুব আলাহ সালামের সমস্ত সন্তানদের মধ্যে শুধুমাত্র ইউসুফ সালাম তিনি ছিলেন একজন নবী এবং তার কথা আমরা দেখতে পাই কুরআনে বিশেষভাবে মর্যাদার সাথে করেছেন। কুরআনে যে সমস্ত নবীদের ঘটনাকে আল্লাহমতাল্লাহ বর্ণনা করেছেন তাদের মধ্যে ইউসুফ আলাহাইসালাম তিনি হচ্ছেন একমাত্র নবী যার সম্পূর্ণ ঘটনা তার জীবনের কাহিনীগুলো আল্লাহামতাল্লাহ একটি একক সুরায় বর্ণনা করেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি আল্লাহ একটি মাত্র সুরাতেই বর্ণনা করেছেন অর্থাৎ সম্পূর্ণ কাহিনীকে বর্ণনা করছে এবং সুরা শুরু এবং শেষে কয়েকটি অ্যাপ বাদ দিলে আমরা দেখতে পাই সমগ্র সুরাটি ইউসুফ্লাহ ইসলামের জীবনের বিভিন্ন ঘটনাকে বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করছে মধ্যে একজন মন্তব্য করেছেন কোন ব্যক্তি যদি সমস্যা এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নিজের অবস্থার জন্য পীড়িত অনুভব করে কষ্ট বোধ করে তাহলে তাহলে তার এই কষ্ট দূর হয়ে যাবে কারণ এটা হচ্ছে কাজে এই দুনিয়ার জীবনে কেউ যদি আশাহত হয় এবং দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে থাকে সে যদি সুরাই ইউসুফ করে ইউসুফ আলাহ জীবনের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেখে তাহলে সে দেখতে পাবে তার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে কারণ ইউসুফ আলাহিস একজন আল্লাহর নবী হয়ে যে কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে দীর্ঘ জীবন অতিক্রম করেছেন তার কোনো তুলনা আমরা দেখতে পাই না ইউসুফ আলাহিসের কাহিনী দুঃখ কষ্টের কাহিনী এটাই হচ্ছে সুরা ইউসুফ সবশেষে আমরা দেখতে পাই ইউসুফ আলাহিসাম সমস্ত বিপদাপদ দুঃখ দুর্দশার শেষে চূড়ান্তভাবে তিনি বিজয়ী হয়েছেন ইউসুফ আলাহিসের এই চূড়ান্ত সফলতার পেছনে মূল রহস্য কি ছিল দুইটি বিষয় তাকোয়া এবং সবর সমস্ত বিপদ আপদের মধ্যে ইউসুফসাল্লাম নিজেকে তাকোয়া এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নিজেকে আবৃত করে রেখেছিলেন ফলাফল হিসেবে চূড়ান্তভাবে তিনি বিজয় লাভ করেছেন আমরা আপনার কাছে এই কুরআন প্রত্যাদেশের মাধ্যমে ওহির মাধ্যমে আপনার নিকটে আহসানুল কাসাস শ্রেষ্ঠ কাহিনীগুলো শ্রেষ্ঠ কাহিনীকে আপনার সামনে বর্ণনা করছি আহসানুল কাসাস আরো বলছেন অবশ্যই আপনি এই বিষয়ে ইতপূর্বে ছিলেন কাফেলদের অন্তর্ভুক্ত আপনি এই বিষয় সম্পর্কে জানতেন না এরপর আমাদেরকে সরাসরি সেই পরিবেশে নিয়ে যাচ্ছেন যখন ইউসুফ আল্লাম একটি স্বপ্ন দেখলেন এবং তার পিতাকে সেই স্বপ্নের বর্ণনা দিচ্ছেন মাতাওয়ালা কুরআ উল্লেখ করেছেন যখন ইউসুফ পিতাকে কে বলল ইয়া আবাতি হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র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 তিনি বলেনা হে আমার পুত্র তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্যসূত্র ইয়াকুব আল্লাহ তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে তাৎপর্যামের কাছে তুলে ধরার পূর্বে বেশ কিছু কথা বললেন যার মধ্যে প্রথম কথা হচ্ছে তিনি নিষেধ করলেন এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করোনা আমরা অনেক সময় খেয়াল করলে দেখব শিশুদেরকে আমরা যখন কোনো বিষয়ে করতে নিষেধ করি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 নিষেধ করছেন তোমার ভাইদের কাছে তুমি এই স্বপ্নকে বর্ণনা করো না তিনি কখনোই এই ধারণা পোষণ করেননি যে ইউসুফ্লাম অপ্রাপ্তবয়স্ক ছোট তিনি এই সিক্রেট রাখতে পারবেন না বা এই কথাকে গোপন রাখতে পারবেন না বরং ইয়াকুব আলাহিসাম ব্যাখ্যা করে বলে দিচ্ছেন কেন তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নকে বর্ণনা করবে না ইয়াকুব আল্লাহাম বলছেন কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে ইয়াকুব আলাহিসাম যখন শিশু ইউসুফ আলাহামকে বলছেন যে তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এবং ভাইদের প্রতি ইসুফ আলাহামের মনে যেন কোন খারাপ ধারণা না জন্মায় কিংবা ইসুফ আল্লাহ চিন্তা করতে পারতেন সদস্য আমার ভাই তারা কেন আমার ক্ষতি করতে চাইবে কেন আমার চক্রান্ত করতে পারে কেন আমার বিরুদ্ধে তারা চক্রান্ত করতে চাইবে এই জন্য ইয়াকুব আলাহিসাম আমরা দেখতে পাচ্ছি সবশেষে আরেকটি কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি মধ্যে পারস্পরিক যত ধরনের বিভেদ ঝগড়া মনোমানিন্য সৃষ্টি হয় তার অধিকাংশই সৃষ্টি হয় শয়তানের কারণে আমরা দেখতে পাই আলাসমতাল তার বান্দাদেরকে সতর্ক করে দিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জানিয়ে দিচ্ছেন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 আল্লাহ আমাদেরকে বলছেন উত্তম কথা বলতে কারণ ভালো কথা উত্তম কথা এটা শয়তানের চক্রান্তের বিরুদ্ধে একটি শয়তান আমাদের জিহবাকে ব্যবহার করে পরস্পরের বিরুদ্ধে একে অপরকে খেপিয়ে তোলার জন্য ফিটনাস সৃষ্টি করার জন্য ইয়াকুব আলাহিসাম তিনি ইসুফ আলাহিসামকে স্বপ্নের আংশিক তাৎপর্য ব্যাখ্যা করলেন সরাসরি ব্যাখ্যা ইসুফ আলাহিস্লামকে ইয়াকুব আলাহিস্লাম দিতে পারেননি বরং তিনি আংশিক তাৎপর্যকে খুলে বললেন এবং শীশু ইসা আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ পরিচয়কে তুলে ধরলেন ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেন ওয়া ক্যাযালিকা ইজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউহিরিল আহাদিফি ওয়া ইয়াতিমু নিআমাতহু আলাইকা আর এমনি ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দিবেন আহাদিস।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 স্বপ্নের ব্যাখ্যায় প্রথমে ইয়াকুব আলাহিস্লাম যে কথাটি বললেন সেটা হচ্ছে তোমাকে তোমার রব মনোনীত করবেন মনোনীত করবেন তিনি বুঝতে পারলেন ভবিষ্যতে তার বংশধারায় তার সন্তানদের মধ্যে যদি আলো নবকে প্রদান করেন সেটা হবে এই ইউসুফ আলাহিসামের মাধ্যমে। ইয়াকুব তিনি নিজে আলাহ সুমতাল একজন সম্মানিত নবী তার পিতা ইসাহ তিনি আল্লাহ নবী এবং ইসাহাক আলা ইসলামের পিতা ইব্রাহিম তিনি খলিল আল্লাহর খলিল তিনিও ছিলেন আলো সমাত একজন সম্মানিত নবী রাজেই আলাহাম ইউসুফ আলাই বলছেন করবেন। এবং দ্বিতীয় যে কথাটি ইয়াকুব আলাহাম ইউসুফ আলাহিসামকে বলছেন তোমার রব তোমাকে শিক্ষা দিবেন তাহাদিস তাবিল এই শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ব্যাখ্যা হাদিস এর অর্থ হচ্ছে বক্তব্য কথা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 অন্তর্দৃষ্টি এবং বোধশক্তি এটা আল্লাহ আলাহামকে দান করবেন এবং এই জন্য আলোসুব সেই বিশেষ পরিচয়কে ইয়াকুব আলাহাম ইসফুফ আলাহামের সামনে উপস্থাপন করে বলছেন ইন্না রা আলিম উন্নত নিঃসন্দেহে তোমার রব আলিম জ্ঞানী এবং হাকিম কিছু ব্যক্তি আসলেন এবং আসার পরে তারা জিজ্ঞাসা করলেন মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে রাসুবুল্লা সাল্লাহাম তিনি উত্তরে বললেন মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হচ্ছেন আল্লা নবী ইউসুফ আলাহাম নিজেও ছিলেন একজন নবী তার পিতাও ছিলেন নবী তার পিতামহও ছিলেন নবী এবং তার প্রহ তিনি ছিলেন আল্লা নবী তার খলিল বা দোস্ত আলাহিস আলাহিসের স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলেন যদি তার বংশের মধ্যে নব্বাত কেলা সুমাত টিকিয়ে রাখেন সেটা হবে এই ইউসুফের মাধ্যমেই শুরুর দিকে আমাদেরকে বলছেন সবালকারীদের জন্য সত্য সন্ধানীদের জন্য অবশ্যই আয়াত নিদর্শন রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় আলাস মহম্ম বলছেন ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জ্ঞান বিপাশ ব্যক্তিদের জন্য সওয়ালকারীদের জন্য রয়েছে বহু শিক্ষা বহু আয়াত এবং আমরা যদি সালামের জীবনের দিকে লক্ষ্য করি চিন্তা গবেষণা করি তাফাক্কর করি তাদ করি আমরা দেখতে পাব শিক্ষার এক মহা মহাসমুদ্র যেটা আমার এবং আপনার প্রত্যেকের জীবনে অসংখ্য স্থানে সহযোগিতা করবে সূরাটি নাজিদের সওয়ালকারীদের জন্য এই সুরা ইউসুফে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে অবশ্যই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 এই প্রশ্ন নিয়ে মদিনা থেকে ইহুদিরা মক্কায় রাসুল্লাহ তিনি সত্য নবী এবং শেষ নবী এই কথা জানার পরও ইহুদিরা আল্লাহ রসুলের বিরুদ্ধে নানা রকমের কুৎসা রটনা করত চক্রান্ত করত এবং তাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করার জন্য নানা রকম অপপ্রচার চালাত মক্কায় সেই সময়ে আহালিকিতাবরা বসবাস করত না ফলে মক্কার লোকেরা তার অতীতের নবীদের ঘটনাগুলো সম্পর্কে জানত না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 প্রশ্ন উপস্থাপন করা হবে কোন নবীর স্বামী ছিলেন তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হল এবং পুত্র শোকে ওই নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান তখন উম নবী মো সাল্লা পক্ষে এই প্রশ্নের জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না ফলে লোকেদের মধ্যে নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার আরও জোরদার করা সম্ভব হবে এবং আমরা দেখতে পাই ইউসুফ আলাহিসের সম্পূর্ণ কাহিনী থেকে আল্লাহ একটি একক সুরায় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ভাবে ওহিমারফত ধারাবাহিকভাবে রাসুল্লাহ কাছে উপস্থাপন করলেন যেটা ছিল রাসু সাল্লামের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মৌজিজা এই জন্যই দেখতে পাচ্ছি শুরুতে বলছেন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 সর্বমোট এগারো জন ভাই ছিলেন যাদের মধ্যে দশজন ভাই তারা ছিলেন বিভিন্ন মায়ের সন্তান অর্থাৎ দশ ভাই ছিল ইউসুফ আল্লাহ সৎ ভাই এবং ইউসুফ এবং বেনিয়ামিন তারা দুইজন ছিলেন আপন ভাই ইয়াকুব আলা এক স্ত্রী থেকে তারা এসেছেন সবার মধ্যে ইউসুফ আল্লাহাম এবং বেনিয়ামিন তারা ছিলেন সবচেয়ে ছোট বয়সে অল্পবয়স্ক সন্তান ইউসুফ আলাহিসাম এবং তার ভাই বেনিয়ামিনকে তাদের পিতা ইয়াকুব সব থেকে বেশি আদর করতেন এই বিষয়টাই অন্যান্য ভাইরা অপছন্দ করত কারণ তারা ছিল হিংসুক স্বভাবের হিংসা অপরের ভালো কে সহ্য করতে না পারা পরশ্রীকাতরতা এটা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় ইউসুফ আল্লাহ সাল্লামের হিংসুক ভাইয়েরা তারা বলেছিলেন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 আমার যদি শক্তিশালী তাহলে কেন আমাদের পিতা আমাদের ইউসুফকে বেশি ভালোবাসছেন তাদের পিতা সম্পর্কে অশুভ মুক্তি করত এবং বলত যদি আল্লাহ আলসুম একজন নবী ছিলেন এরপরও তারা বলছে যে নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন যা কখনোই সঠিক নয় বরং শুধুমাত্র হিংসার কারণে তারা তাদের পিতাকে বলত আমাদের পিতা ভ্রান্তির মধ্যে রয়েছেন ইসুফ আলাহিসের এই হিংসুক ভাইয়েরা ইসুফ আল্লাহামকে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 মানব হত্যার মতো একটা বিষয় তাদের খুব সামান্য মনে হল এর পেছনের কারণ হচ্ছে হিংসা তারা বলল উক্তুল ইউসুফ ইউসুফকে অথবা তাকে দূরে কোন স্থানে ফেলে দিয়ে আসো আল্লাহ বলল তোমরা ইসুফকে হত্যা করে ফেলো কিংবা তাকে কোন দূরবর্তী ভূমিতে ফেলে দিয়ে আস তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি নিবদ্ধ হবে এরপর তোমরা তওবা করে ভালো লক্ষ্য হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে গুনাহের কাজ করার আগেই তারা তওবা করার নিয়োগ করে নিচ্ছে তারা বলছে আমরা তাকে হত্যা করব। এরপর আমরা তওবা করে নিব ভালো লক্ষ্য হয়ে যাবো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 যেগুলোতে খুব বেশি পানি থাকে না বরং বৃষ্টির পানিগুলো জমা থাকে অল্প পানি থাকে মুসাফিররা সেখান থেকে পানি সংগ্রহ করে এরকম কোন একটি স্থানে ফেলে দিয়ে আসবে এবং এভাবে তারা ইউসুফ আলাহামের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করে নেবে এই উদ্দেশ্যে তারা তাদের পিতা ইয়াকুব আলাহামের কাছে গেল এবং বলল আব্বা আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদের কি বিশ্বাস করছেন না আমরা তো পরিণত বয়স্ক সবল প্রাপ্তবয় সন্তান ইউসুফকে আমাদের সাথে একদিনের জন্য খেলতে যেতে দিন তিনি ইউসুফ আলাহিসামকে অন্য ভাইদের সাথে খেলতে যেতে দিতেন না এবং সময় তিনি ইউসুফ আলাহিসামকে নিজের কাছে রাখতেন খুব স্নেহ করতেন কুরান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 তিনি বললেন। আমাকে এই বিষয়টাও কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে সুতরাংকে এতটাই ভালোবাসতেন যে একদিনের জন্য ইউসুফ আলাহাম তার চোখের আড়াল হয়ে যাবেন এটাই ইয়াকুব আল্লাহ সাল্লাম বলছেন যে এই বিষয়টাই তো আমাকে কষ্ট দেবে ইয়াকুব আল্লাহাম আরও একটি কথা বললেন তিনি বললেন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 তাহলে আমাদের মধ্যে আর কি ভালো অবশিষ্ট থাকলো আমরা এতজন ভাই থাকার পরও যদি বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলে এই ভাইয়েরা ইউসুফ আলাহিসের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য অত্যন্ত না সুতরাং তারা ইয়াকুব আলাহামের আশঙ্কাকে তাদের পরিকল্পনা বানিয়ে ফেললো। তারা ইউসুফ আলাহিস্লামকে বাইরে খেলতে নিয়ে গেল এরপর তার জামা খুলে নিয়ে তাকে একটি কুয়োর মধ্যে ফেলে দিল এরপর তারা একটি ছাগল জবাই করল এবং সেই ছাগলের রক্ত ইসুফ আলাহিসামের জামায় মাখিয়ে নিয়ে ফেরত আসল তখন তারা তাদের পিতার কাছে ফিরে আসল ক্রন্দনরত অবস্থায় এসে তারা বলল আব্বাহ ইসুফকে নেকরে বাঘ খেয়ে ফেলেছে ইয়াকুব বলছিলেন যে তিনি ভয় করছেন হয়তো কোন নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলতে পারে এবং এই কথাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে ভাইরে এসে বলছিল বাঘ এসে ইসুফকে খেয়ে ফেলেছে আল্লাহ মোহাম্মতাল ইসুফ আলা ইসলামের সেই কুয়ার মধ্যে যখন তিনি ছিলেন সেই অবস্থাকে বর্ণনা করে বলছেন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 যেটা সম্পর্কে ইসুফ আলাহিসাম নিজেও জানেন না কিভাবে এই ঘটনাটি ঘটবে এবং এটা নবুয়াতের একটি বিষয় যেটা আলো সুহাদা ইসুফ আলা অন্তরে জাগিয়ে দিয়েছিলেন ইসুফ আলা ভাইরা রাতের প্রথম অংশে এসার সময় ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে তাদের পিতা ইয়াকুব আল্লাহলামের কাছে ফিরে আসলো তারা বলল وَتَرَكْنَا يُوسُفَ عِنْدَ مَتَاعِنَا فَأَكَلَهُ الذِّئِدْ وَمَا أَنْتَ بِمُؤْمِنٍ لَنَا وَلَوْ كُنَّا صَادِقِينَ حبا امرا دور پتی جو كتا کرتھیلام اوان يوسف کے امرا دير اجباب پتر کاتش رکھی گئے تھیلام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 আল্লাহ কোরআনে বলছেন তারা তার জামার উপর মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসলো ইয়াকুব আলাম বললেন কখনোই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা দিয়েছে তোমরা একটি ঘটনা বানিয়ে নিয়ে এসেছ সুতরাং এখন সবর করাই উত্তম ধৈর্য ধারণ করাই শ্রেয় ফাসাবুর জামিল তোমরা যে বিষয় বর্ণনা করছ সেই বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল তোমরা যে ঘটনা বর্ণনা করছ সেই সম্পর্কে سبحان ربك رب العزة عما ياسفون وصلام على المرسلين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وآله وآصحابه وسلم تسليماً كثيراً إنشاء الله آتك جهانتك أمرام دير اللتنا شروع کرتا جاتي تخون اكدك يوسف علی السلام وانو دك ياقوب علی السلام আল্লাহামতআলার এই দুই বান্দাই কঠিন পরীক্ষার সম্মুখীন পরীক্ষা হচ্ছে অতঃপর এই অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করে আমার জন্য উত্তম জামিল। তোমরা যে মঙ্গরা কথা বলছ সেই ব্যাপারে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল কি তিনটি জিনিসের নাম তার মধ্যে দুইটি হচ্ছে এক নম্বর নিজের বিপদ আপদের কথা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 তার সমাপ্তি ট্র্যাজিক নয় বরং হ্যাপি এন্ডিং আমরা বলতে পারি তবে মাঝে দীর্ঘ সময় দুঃখ কষ্ট ক্রমাগত হৃদয় ভাঙা এবং আশাহত হওয়ার পরেই ইউসুফ আলহিস্লাম তাকোয়া এবং সবরের মাধ্যমে সে চূড়ান্ত বিজয় চূড়ান্ত সফলতা একটি শুভ সমাপ্তি অর্জন করেছেন মধ্যে আমরা সালাব্দ একজন মন্তব্য করেছেন যদি কোন ব্যক্তি নিজেকে পীড়িত বা ডিস্ট্রেসড মনে করে তাহলে তার উচিত সুরাই ইউসুফিলা তিলওয় করলে কি হবে সে নিজের দুঃখ থেকে হালকা হতে পারবে তার কষ্ট কিছুটা লাঘব হয়ে আসবে বলতে অর্থ বুঝে কথা বলা হয়েছে সেটা যাচ্ছে। কেন কষ্ট দূর হবে কষ্ট দূর হওয়ার কারণ হচ্ছে যদি কোন ব্যক্তি ইউসুফ আলাইস্লামের কাহিনীকে পরে দেখে কাহিনীকে উপলব্ধি করার চেষ্টা করে এবং সে দেখতে পাবে ইউসুফ আলাই সাল্লাম আল্লাহর নবী নবীর পুত্র নবীর নাতি নবীর বংশ হওয়ার পরেও এত দুঃখ কষ্ট সহ্য করেছেন তখন।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 সে নিজে নিজেকে কিছুতেই উঠতে পারবে না বাইরের কোন সাহায্য ছাড়া এবং ইসুফ আলা ইসলামকে কোনো গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়নি বরং একটি কূয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কুয়োর গভীরতা এতটুকু হতে হবে যেখানে গেলে পানি পাওয়া যাবে কাজেই একটা গর্তের থেকে কুয়োর গভীরতা আর অনেক বেশি হতে হয় এবং যে কুয়ের বর্ণনা আল্লাহ মহামা কোরআানে আল্লাহ মহমতাল্লাহ বলেছেন সেই কুয়া এতটা গভীর ছিল যে আলা সহমতা তাকে বলেছেন অন্ধকুপ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 আজ থেকে কয়েক হাজার বছর আগে জঙ্গলের পাশে একটি রাস্তার পাশে সেখানে নিয়মিত কোন যাত্রীরা যাতায়াত করেন না কে কখন এসে ইসুফ আলা উদ্ধার করে নিয়ে যাবে ভাইয়েরা ভেবে নিয়েছিল ইসুফের কথা তোমরা বাদ দাও তারা মৃত্যুর আশঙ্কাই করছিল যদি কোনোভাবে কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায় কপালগুনে যদি সে বেঁচে যায় কোনো কাফেলা তাকে উঠিয়ে নেয় তো নিয়ে নিল সেই রকম অন্ধকার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 চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যখন আল্লাহ তিনি আমাদেরকে কোন কিছুর মাধ্যমে পরীক্ষা করেন আমরা নিজেদেরকে নিষ্পাপ আর নির্দোষ মনে করতে করতে আল্লাহ ধরতে শুরু করে দিই দুনিয়ায় আমরা যে ফুলসজ্জায় শুয়ে আছি সেখানে একটা গোলাপের কমতি হলেও আমরা বলতে শুরু করি আল্লাহাম তাল্লা কেন এই কাজ করল আমি কি করেছিলাম কেন আমার সাথে এমন হল আল্লাহকে আমরা দোষারোপ করতে থাকি ইউসুফ নিজে শিশু অবস্থায় রয়েছেন মাসুম বা নিঃসাপ তিনি একজন নবীর সন্তান নবীর নাতি নবীর বংশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তিনি নিজেও হবেন নবী নবী যে কোনো নাই মাসুম তা সেই নিষ্পাপ শিশু ইউসুফ আল ইসালামকে যখন আলসুমাতলা সেই অন্ধ কুয়োর মধ্যে অবস্থান করিয়ে পরীক্ষা করছেন কি অবস্থায় ছিলেন তিনি এই চিন্তা চিন্তা ভাবনা করার জন্য আলসু মহতওয়ালা কুরআনের ব্যাপক অর্থবোধক সুরাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন যে সুরা যে ঘটনা যেগুলো কাল এবং ভূমির উর্ধে সব সময়ের জন্য সব দেশের জন্য সব ভূমির জন্য রচনা। কষ্টের আরো ভালো কিছু দেওয়ার জন্য ইউসুফ আলাহ ইসলাম সেই কুয়োর মধ্যে কেমন অবস্থায় ছিলেন একজন শিশুর মানসিকতা কেমন ছিল সেটা জানার মধ্যে আল্লাহ সুমতআল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন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 সে আল্লাহ সুবাহায় ছিলেন একমাত্র সাথী ইউসুফ আল্লাহ সেই অন্ত কুয়ার মধ্যে তিনি ইউসুফ দিয়েছেন এবং কিছু কথাকে জাগিয়ে দিয়েছিলেন। কথা ছিল সে কথাগুলো তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলে দিবে এমন দিনে যে দিন তারা তোমাকে চিনতেও পারবে না আল্লাহ সুহামাতলাহ ইউসুফ আল্লাহামকে বুঝিয়ে দিলেন তার অন্তরে জাগিয়ে দিলেন এই দুঃখের নাটকের এটাই শেষ দৃশ্য নয় কুয়োর মধ্যেও ইউসুফ সালাম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 অনেক সময় এই চাপ এবং থকল থেকে মুক্ত হতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে শিশু ইউসুফামের অন্তর্কে আল্লাহ এভাবেই দৃঢ়তা দিয়েছেন সময়ে ভবন ধসে পড়ে যখন মানুষ আটকা পড়ে কি যদি কাউকে অক্ষত অবস্থায় মাত্র কয়েক ঘণ্টা পরে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে সে মানুষদের চেহারা অবস্থা কেমন হয় সেটা আমরা দেখেছি বেশিরভাগ মানুষের চেহারায় থাকে অনুভূতিশূন্য স্থির আবেগহীন চেহারায় তারা বুঝিয়ে দেন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 আল্লাহ বল এবং একটি কাফেলা এল অত্পর তাদের পানি সংগ্রাহকে প্রেরণ করল সে বালতি ফেলল এবং বলল কি আনন্দের কথা এতে একটা কিশোর ছেলে সে বালতি নামাল অর্থাৎ কুয়া থেকে পানি ভরে তোলার জন্য বালতি ছাড়ল আমরা দেখতে পাই এখানে ইসুফ আল্লাহ ইসলাম কিভাবে বালতি ধরে ঝুলে পড়লেন এবং উপরের দিকে উঠে আসলেন এই বিষয়গুলো এই বিষয়গুলোকে আলসবা উজ্জ্ব রেখেছেন এবং এটা কুরআনের একটা শৈল্পিক বর্ণনা শৈলী। এর বর্ণনাশল কুরআনের শ্রোতা এবং পাঠককে কাহিনীর আকস্মিকতার স্বাদ উপভোগ করিয়েছেন সেই ব্যক্তি বালতি ফেলল এবং বলে উঠল কালা ইয়াবুসাহ হাজা গুলাম কি আনন্দের কথা এটা একটা কিশোর ছেলে পর।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 এক অনিশ্চিত জীবনের সামনে ইউসুফ আলাই ইউসুফাম এই সবগুলো পরিস্থিতিতে খুব স্বাভাবিক এবং স্থির চিত্র ছিলেন তিনি নিজে পরিণতিকে মেনে নিয়েছেন একজন বান্দা কিভাবে সমস্ত অবস্থায় খুশি থাকে ইউসুফ আলাহিসাম তার স্পষ্ট উদাহরণ কাফেলা ইউসুফ আল্লাহ ইসলামকে সাথে নিয়ে এগিয়ে চলল এবং কোথায় নিয়ে গেল সুফহান আল্লাহ সেই কাফেলা সেই মিশরে নিয়ে এল একদিন যে মিশরের সম্রাট হবেন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 কুরআনে বলেছেন তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দীর্হামের বিনিময়ে বিক্রি করে দিল যদিও তারা অনেক অর্থ পেয়েছিল কিন্তু আল্লাহ মোহামতালা বলছেন যে এটা খুবই অল্প মূল্য ছিল কারণ তারা জানত না কাকে তারা বিক্রি করেছে তারা জানতো না ভবিষ্যতে এই ছেলে পরিণত বয়সে সে কি হবে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 সেই কন্যা তার পিতাকে অনুরোধ করেছিল এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন আবু বকরাজ রাজিয়া যখন তিনি ওমর ইবনুল খতানহকে খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন সেই সালাফ তিনি বলেছেন এই তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসাহ বা অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি ছিলাম এবারে চলে এসেছেন মিশরে আল্লাহ ইউসুফ আলহ্লামের মিশরে আগমন করা সম্পর্কে তিনি বলছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠা দান করলাম যাতে করি আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি ইউসুফাম তিনি একজন দাস ছিলেন হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে কুয়োর মধ্যে তিনি ছিলেন এই কষ্টগুলো ইউসুফ আলাহ ইসলামকে করতে হয়েছে কারণ আল্লাহ তাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমানে এই মুসলিম উম্মা কেন এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আল্লাহ এই উমাহকেই প্রতিষ্ঠা দান করবেন আল্লাহ রাসুদুল্লাহ কষ্ট সাহাবাদেরকে কারণ আল্লাহ চেয়ে তাদেরকেই বিজয় দান করবেন এবং জমিনে প্রতিষ্ঠিত করবেন এ কারণে এই কষ্টের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করেছেন সেই গুরু দায়িত্বের জন্য অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন কেন আল্লাহ মহামতাল্লাহ তাকে এত কষ্ট দিলেন কেন এত কঠিন পরীক্ষা করালেন কারণ তিনি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দিতে চেয়েছিলেন বলেছেন। এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠাদান করলাম যদিও বাইসুফ আলাই সাল্লাম তখন একজন দাস ছিলেন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 তার জীবনের একটি কঠিন সময়কে তিনি অতিক্রম করছেন এবং এই কঠিন পরিস্থিতিগুলোর মাধ্যমে আলসু মাতলা তার মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতাকে তৈরি করে দিচ্ছেন কোথায় এই প্রশিক্ষণ দিচ্ছেন আজিজের আজিজের গৃহে ঘরে আজিজ হচ্ছেন বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর পদের সমতুল্য বরং আমরা দেখতে পাই মিশরের সেই আজিজ তিনি প্রধানমন্ত্রীর থেকেও বড় ছিলেন কারণ একই সাথে তিনি সেই মিশরের কোষাধ্যক্ষও ছিলেন অর্থাৎ মিশরের বাদশার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মিশরের আজিজ আল্লাহ মোহামতাল্লাহ সেই আজিজের ঘরে আজিজের প্রাসাদে ইসুফ আল্লাহামকে বড় করছিলেন যদিও বা ইসফুল্লা তখন তিনি কৃতদাস ছিলেন আল্লাহ মহামতা ইসুফ আলাহিসামকে একেবারে প্রশাসনের কেন্দ্রে রেখেছেন যাতে করে তিনি পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা লাভ করেন ঠিক যেভাবে আমরা দেখতে পাই সালাম আলাহিসামকে আল্লাহ মহামতাল বড় করেছেন ফেরাউনের প্রাসাদে আল্লাহ তার বলছেন বাস্তবায়নের উপরে তিনি হচ্ছেন ক্ষমতাবান ইউসুফ আলাহিসের ভাইরা কি মনে করেছিল ইউসুফ আলাহিসামের ভাইরা তারা মনে করেছিল তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়েছে ইউসুফকে তারা সরিয়ে দিয়েছে কিন্তু যখন তারা ইউসুফ আলাহিসামকে কুয়ে ফেলে দিল সত্যিকার অর্থে সেই মুহূর্ত থেকেই তারা ইসুফ আলাহ স্লামের উপরে নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলল বরং সেই মুহূর্ত থেকেই স্বয়ং আল্লা সুবহান তিনি ইসুফ আলাইস্লামের দেখাশোনা করছেন দায়িত্ব গ্রহণ করেছেন এ কারণেই আল্লাহ সুবহামতআলা বলেছেন আল্লাহ তিনি নিজের কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ মানুষ তা না। আল্লাহ সুহামতাল্লাহ সে ইচ্ছাকে বাস্তবায়নের উপরে ক্ষমতাবান কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটি জানে না আল্লাহ বলেছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছি ইউসুফের ভাইয়ের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত সিদ্ধান্তের উপরে সর্বময় কর্তা যার কারণে আল্লাহ সিদ্ধান্ত এই কার্যকর হলো বাস্তবায়িত হল কিন্তু ইউসুফ্লাহ ইসলামের ভাইয়েরা যদিও একটি সিদ্ধান্তের পরে তারা সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে কিন্তু তাদের এই সিদ্ধান্তের উপরে তারা সর্বময় কর্তা নয় তাই তারা যা করতে চেয়েছিল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 এটা ইসুফ আল্লাহিস্লামের বয়প্রাপ্তির পরে কার্যকর করা হয়েছে যখন সে বয়প্রাপ্ত হল তখন আমি তাকে ইলম এবং হিক্মা প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম অর্থাৎ ইসুফ আলাহিস্লামকে বিশুদ্ধ এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল এবং আরও দেওয়া হয়েছিল বিভিন্ন বিষয়ের পরিণত জ্ঞান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 স মহাতালা বলছেন অতঃপর যখন সে পূর্ণ যৌবনে উপনীত হলো তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা হিকমা এবং ইলম বা জ্ঞান দান করলাম আর এভাবেই আমি নেককার ব্যক্তিদেরকে ব্যক্তিদেরকে পুরস্কার দিয়ে থাকি বিনিময় দিয়ে থাকি এই বাইশ নম্বর রাতে তিনি বলছেন তাকে ইলম এবং হিক্মা দেওয়া হলো। ইলম এবং হিক্মা তাকে দেওয়া হলো। স্মরণ করা যেতে পারে সেই শৈশবের কথা যখন পিতা ইয়াকুব আলাহিসাম তিনি ইসুফ আল্লাহ সেই পরিচয়কে তুলে ধরে বলেছিলেন ইন্না রা আলিম উন হাকিম নিশ্চয়ই তোমার রব আল জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাময় পরিচক্ষণ যে ধারণা ইসুফ আলাহিসামের অন্তরে ইয়াকুব আলাহিসাম তৈরি করে দিয়েছিলেন ঠিক সেভাবেই আলাহাম্মতাহ ইসুফ আলাহাই প্রতি সদয় হলেন বলেছেন। আল্লাহ বলেছেন আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা করে আমিও তার প্রতি সেরূপ করে থাকি আল্লাহ তাকে হিকমা এবং ইলম করলেন। এটা হচ্ছে প্রজ্ঞা এবং বিচক্ষণতা এবং ইলম হচ্ছে জ্ঞান। কেন হিকমা শুধুমাত্র হিক্মা অথবা শুধুমাত্র ইলমের কথা বললেন না দুটা ভিন্ন জিনিস একটা বিচক্ষণতা এবং অপরটা হচ্ছে জ্ঞান আল্লাহ মোহাম্মতা উভয় বিষয়েই ইসুফ আল্লাহ ইসলামকে দান করেছেন ইল মানে হচ্ছে জ্ঞান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 আল্লাহ তারকে ফাহাম বা ইলমকে বিতরণ করছি কিন্তু যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সে হয়তো তোমার থেকেও এই বিষয়ে ভালো বোঝার ক্ষমতা রাখে সে হয়তো তোমার থেকেও এই বিষয়ে ভালোভাবেই বুঝবে একটা উদাহরণ আমরা উল্লেখ করতে পারি একটি ঘটনায় ইমাম আবু হানিফা রাহেমা তার একটি হালাকায় তিনি বসেছিলেন মজলিসে বসেছিলেন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 ইমাম আবু হানিফার ছাত্র না বলে আমরা তার সাহি বল যদিও তারা বাস্তবে আবু হানিফার ছাত্রই ছিলেন কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা তাদের সাথে পরামর্শ করতেন এই জন্য আবু হানিফার একটি হালাকায় একজন মুহাদ্দিস তিনি আসতেন সেই মুহাদ্দিস একদিন একটি হাদিস বললেন ইমাম আবু হানিফা সেই হাদিসটি তখনও জানতেন না এবং সেই সময় একজন মহিলা এসে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 ইলম থাকতে পারে কিন্তু ইলম থাকলেই যে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এটা সব সময় নাও হতে পারে ইমাম তিনি না জানতেন সেই মুহাদ্দিস। কিন্তু যখন যে মুহূর্তে ইমাম আবু হানিফা তিনি সেই হাদিসটিকে জানলেন তখনই সেটাকে বুঝা এবং কিভাবে সেই হাদিসকে প্রয়োগ করা হবে এটা প্রয়োগ করার মত প্রজ্ঞা বা হিকমা তার মধ্যে ছিল আল্লাহাল তাকে এই হিকমা দান করেছেন ঠিক তেমনি ভাবে দেখতে পাচ্ছি ইউসুফ আল্লামকে এই উভয় গুনী দিয়েছেন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 এবং সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন সেখানকার আলেমগন পরবর্তীতে সেই রাষ্ট্রটি আর টিকতে যায়। পরবর্তীতে অন্যান্য আলেমগন ঐতিহাসিকরা তারা এই রাষ্ট্রের ব্যর্থতার কারণ বের করতে গিয়ে বলেছেন যে আলেমগন এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন তারা অনেক জ্ঞানী ছিলেন এটা নিয়ে কোন সন্দেহ নেই ইলম তাদের ছিল কিন্তু বাস্তবতা সম্পর্কে তারা অবহিত ছিলেন না তারা তাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি বাস্তবতাকে ভুলে ইলমের চর্চায় ব্যস্ত থাকতেন এবং সরিয়া ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন